الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهدي الله فلا مضل له ومن يغلله فلا حابي له ونشهد أن لا إله إدى الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق مشيرا منزيرا وداعيا إلى الله بإرده وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى أهله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد মহতরাম দোষ দুনিয়া সেই জায়গা দুনিয়ার পরে আখেরা ছিল সেই জায়গা যে কোনো মানুষ দুনিয়াতে আসছে তাকে মতের চাকতে হবে খুলল রাফসিনচল মত এটা আল্লাহ চালার নিয়ম এই নিয়মের ব্যতিক্রম কারোর জন্য হবে না ভালো লোকের জন্যও নয় খারাপ লোকের জন্য নয় সবার জন্য একই নিয়ম যে দুনিয়াতে আসছে তাকে দুনিয়া থেকে যেতে হবে দুনিয়াতে যাওয়ার সময় দুনিয়ার কোনো জিনিস মানুষ সঙ্গে নিতে পারে না কিন্তু মানুষ তার জরুরতকে সঙ্গে করে নিয়ে যায় দুনিয়ায় যতক্ষণ আসে ততক্ষণ তো দুনিয়ার জিনিসের যারা জরুরত পুরা হওয়া বুঝে ভাত পেট ভরে পানি খাই পেপাসা নিবার হয় দুনিয়ার কাপড় চপড় দিয়া শরীর ঢাকে দুনিয়ার জিনিসপত্র দিয়া ঘরবাড়ি বানায় তো যতক্ষণ দুনিয়া আসে দুনিয়াতে আসে ততক্ষণ এই সমস্ত দুনিয়ার জিনিসের দ্বারা মানুষ তার জরুরত পূরা হওয়া বুঝে কিন্তু মতের পরে জরুরত তো থাকবে কিন্তু এই সমস্ত জিনিস কিছুই থাকবে না দুনিয়ার খানা থাকবে না দুনিয়ার পানি থাকবে না দুনিয়ার কাপড় চোপড় থাকবে না সেখানে কোনো ঘর নাই কিন্তু জরুরত মানুষের আছে লাগবে পিপাসা লাগবে শীত গরম লাগবে সব কিছু লাগবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দুনিয়ার দিচ্ছেন যা যে আমরা এই দুনিয়াতে থেকে আমাদের মৌতের পরে জিন্দগিকে আবাদ করি মৌতের পরে জিন্দগির জন্য সম্বল জোগাড় করি আমরা ভুলবশত মতের পরে জিন্দগিকে ভুলে দুনিয়াকে আবাদ করতে সময় ব্যয় করতেছি জিন্দগি ব্যয় করতেছি দুনিয়া চারটা খাওয়ার জন্য দেশ বিদেশে ঘুরে বেড়ে যেতেছি চাকরি করি ব্যবসা করি রাত দিন চব্বিশ ঘন্টা মেহনতের মধ্যে লাগি একজন মুসলমান সে কথা বিশ্বাস করে মতের বলে তার জিন্দিগি আছে তারপরেও থাকে দুনিয়ার ব্যস্ততা এরকম মুশগুল করে যে সে চল্লিশ বছর বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে কোনো একটা মুহূর্ত নিরিবিরি পয়সা একথা চিন্তা করবার তার সময় হয় নাই আমার মতের পরে কি হবে আখেরাতে কি হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার জন্য খাটাখাটনি রাত্রে ক্লান্ত শ্লান্ত ঘরে ফিরে আসে ঘরওয়ালাদের তাকা যা শুনে কালকের জন্য নতুন প্রোগ্রাম নতুন সদাইপত্রের দৃষ্টি লয়া রাত্রে ঘুমায় সকালে উঠে সে আবার কাজ করবার জন্য ব্যয় হয়ে যায় ঘরের কাম কাজও তার মাথায় চাপে সেগুলিও করে দিন যা কাজ আছে সেগুলিও করে এইভাবে মানুষের রাত দিন কাটতে কাটতে সপ্তাহ মাস বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কেটে গেছে একটু চিন্তা করার সুযোগ হয় হয়নি যে আমাকে মৌতের পরে আমার জরুরত এবং আমার প্রয়োজনগুলা কি করে মিটবে এই জন্য ভাই তব যাওয়া যে জন্য কিছু সময় আমরা ফারিক করি একটু চিন্তা করি একটু শুনি কথাবার্তা আজ এখানে আসছি এজন্যই যে কিছু কথাবার্তা শুনি এবং নিজেকে নিজে প্রশ্ন করি চিন্তা করি যে আমি মতের পরে জিন্দিগির জন্য কি প্রস্তুতি নিছি ম্যাডাম হাজারাম দোস্তা বুঝব মানুষের জরুরতের প্রয়োজনের শেষ নাই সীমা নাই মানুষের মতো দুনিয়াতে আর কোনো মখলুক এত নাই এরকম নাই যার এত প্রয়োজনও থাকতে পারে মানুষের যত প্রয়োজন তার খাবার প্রয়োজন খাবার জন্য খাওয়া প্রস্তুত করছে খাবার তৈরি করছে কত কিছু লাগে তার কাপড়ের প্রয়োজন তার থাকার জন্য ঘরের প্রয়োজন বিবাহ শানীর প্রয়োজন সফর করতে সবারই প্রয়োজন কত যে তার প্রয়োজন প্রয়োজনের উপরে তার খায় এসারণ খানায় তার ক্ষুধা মিটা যায় কিন্তু তার খায় শুরু ভালো খাইবে সাধারণ কাপড়ে তার শরীর ঢাকা হয়ে যায় সে চায় যে উন্নত মানের কাপড় চোপড় হোক এগুলি তার খায় ঘরবাড়ি সাধারণ ছাপড়ার মধ্যেও তার রাত দিন কেটে যেতে পারে কিন্তু সে চায় যে উন্নত মানের ঘরবাড়ি হোক মানুষের প্রয়োজন শেষ নাই এই প্রয়োজনকে মিটাইবার জন্য দুনিয়াতে মানুষ দুই লাইনে ম্যানেজ করে কয় লাইনে ম্যানেজ করে ভাই দুই লাইনে ম্যানেজ করে মেহনত হলেও দুনিয়ার লোকেরা যেরকম দুনিয়ার জিনিসপত্র দিয়া তার এই জরুরতকে মিটাইবার পিছনে মেহনত করে এটা মুসলমান অমুসলমান সবাই করে একজন এগুলিকে জিজ্ঞাসা করেন যে খাওয়া দাওয়া জরুরত প্রয়োজন এগুলি কিভাবে মিটবে তো সে কথা বলবে ভাই রোজগার করেন টাকা পয়সা কামান ওটা নিয়ে বাজার থেকে সবাই কেউ খরিদ করেন প্রয়োজনের জিনিস খরিদ করেন তারপরে ওইটাকে ব্যবহার করেন একজন মুসলমানকে জিজ্ঞাসা করেন মুসলমানের জবাবও এটাই হবে ভাই মেহনত করেন কামাই করেন রোজগার করেন ব্যবসা করেন না চাকরি করেন না বিদেশে যান খেত কামার করেন এটা দিয়া টাকা কামাই করেন এ টাকা দিয়া সদাই কিনেন ওই সদাই নিয়ে নিজের জরুরতকে পূরা করে দোসার বুঝব এক লাইন তো এইটা মানুষ তার জরুরতকে পূরা করার জন্য দুনিয়ার বিভিন্ন লাইনে মেহনত করে কেউ ব্যবসা করে কেউ চাকরি করে যদি বলে ভাই খালি তবলি করে খালি নামাজ পড়ে চারা এটাকে আশ্চর্য মনে করে যে খালি নামাজ পড়লে কি হয় খালি জিকির করলে কি হয় তাদের এটা না বুঝে আসে না কিছু একটা তো করতে হইব জিজ্ঞেস করে কিভাবে খান নামাজ পড়ি বুঝলাম নামাজ তো খাওয়া দাওয়া কিভাবে হয় নামাজ পড়েই হয় নামাজ পড়ে কেমন খাওয়া দাওয়া হয় আসেন মেরে মহাজারাম দোষা সারা দুনিয়ার মানুষ তাদের দুনিয়ার জরুরতকে পুরা করার জন্য এই লাইনকে সবাই বুঝে আমরাও বুঝি মুসলমানও বুঝে অমুসলমানও বুঝে আরেক লাইন হল দুনিয়াতে জরুরত পূরা করার নবী পায়গম্বরদের বাঁচানো রাস্তা যত নবী পায়গম্বর দুনিয়াতে আসছে আমাদের নবী সর্বশেষ নবী দুনিয় দুনিয়াতে একই কথা একই রাস্তা বাঁচাইবার জন্য আসছে যে জরুরত পুরা করার আরেক রাস্তা দুনিয়া বেলারা যে রাস্তা জরুরত পুরা করার জন্য মেহনত করে এটা অনিশ্চিত রাস্তা হইতেও পারে নাও হইতে পারে টাকা কামাই করছে টাকা দিয়া ভোগ করতেও পারে টাকা অথবা ভোগ নাও করতে পারে টাকা পয়সা কামাইছে ভোগ করব মৌতে এসে গেছে তো নিজের কামানো পয়সা ভোগ করা গেল না মেরে হাজারাম জোসা বুঝব আর এটা শুধু দুনিয়াতেই যদি কেউ ভোগ করেও দুনিয়াতেই ভোগ করে নবীরা যে রাস্তা বাঁচাইছেন জরুরতকে পুরা করার সেই রাস্তা জরুরত পুরা হয় দুনিয়াতেও হয় মঞ্চের পরেও হয় দুনিয়াতেও হয় মতের পরেও হয় নবীরা কি রাস্তা বাঁচাইছে বলে তুমি দিন বানাও তোমার ইমান ঠিক করো তোমার আমল ঠিক করো ইমান আমল যদি ঠিক হয়ে যায় তো এই ইমান আমলের রাস্তায় আল্লাহ আপনার যিনি অসীম কুদরতের অধিকারী যিনি তার কুদরত দ্বারা আসমান জমিনকে সৃষ্টি করছেন এবং এই আসমান জমিনের মাঝে যত জিনিস আছে সব জিনিসকে সৃষ্টি করেছেন এবং যিনি আপন কুদরতের দ্বারা জমিন আসমানের সমস্ত ব্যবস্থাপনা সব কিছুকে আপন কুদরতের দ্বারা চালান তার কুদরত থেকে তোমার জরুর পুরা হয়ে যায় মানুষের অনেক জরুরত আছে যেগুলি টাকা দেওয়া হয় না এগুলি করতে হয় আল্লাহর থেকে হয় কৃষক এই বীজ থেকে চানা বের হবে এটার মধ্যে কৃষকের কোনো হাত নাই পারে না হইতে পারে কৃষকের এখানে কোনো হাত জমিনে ফসল হবে যদি আসমান থেকে বৃষ্টি হয় ওই বৃষ্টির কোনো বৃষ্টির উপরে কোনো হাত মানুষের নাই আল্লাহ চাইলে বৃষ্টি হবে আল্লাহ না চাইলে বৃষ্টি হবে আল্লাহ চাইলে জমিন থেকে ফসল হবে আল্লাহ না চাইলে জমিন থেকে কিছুই হবে না গাছ লাগাইছে ফল ফল খাওয়ার জন্য এই গাছে ফল ধরাইবার ক্ষমতা মানুষের নাই গাছে ফল ধরে ক্ষমতা এক আল্লাহ আল্লাহ চাইলে গাছে ফল ধরবে আল্লাহ চাইলে গাছে ফল ধরবে দেশের যত বড় ক্ষমতাশালী লোকই হোক তার বাগানে ফল আল্লাহ আপের কুদর থেকে হবে তার বাগানের ফল তার ক্ষমতায় হবে না দেশের একেবারে যদি সর্বোচ্চ ক্ষমতাওয়ালা লোক সে যদি তার বাগানের গাছকে বলে যায় গাছ ফল দিবে এই মৌসুমে এই গাছ কখনোই ফল দিবে না তার হুকুমে ফল কখনোই হবে না মেরে মহাম দোসরা বুজুর্গ আল্লাহ চাঁদা অসীম কুদরতের অধিকারী জমিন আসমানের সব জিনিসই আল্লাহ পাকের কুদরতের অধীন আল্লাহ পাকের কুদরতের বাইরে কোনো জিনিস নেই اكتبالوكونا إذا والله تعالى القدرة رده قاسي البتاء الله قدرة رده وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورغة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض সব জিনিস আল্লাহ চালার কুদরতের মধ্যে আল্লাহ চালার এলমের মধ্যে কেউ জানে না তার ক্ষমতা নাই জলে সলে কোথায় কি আছে কে কি অবস্থায় আছে কার কি অবস্থায় ঘটতেছে এই সব কিছুর মালিক এক আল্লাহ পানির মধ্যে মাছ মরে পানির মধ্যে জীব জানুয়ার মরে তাদের মত ওখানে কে তাদেরকে কে মত দিতেছে আল্লাহ মত দিতেছে দুনিয়াতে জমিনের উপরে যত জীব জানুয়ার সকলের মত আল্লাহ চালার হুকুমে হইতেছে মানুষের মত হয় যে অমুখে গুলে দিয়ে মারছে না না কেউ কারো মারে নাই সকলের মত আল্লাহ চালার হাতে আল্লাহ চালার হাতে নবীজি বলে দেন তোমাদের প্রত্যেকের জন্য মৃত্যুর ফেরেসটা নির্ধারিত করা আছে যাকে এই কাজের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ চালা সে প্রতিদিন তোমাকে দেখতেছে তোমার অবস্থান সম্পর্কে সে খবর নিতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে যখনই হুকুম আসবে ওই মুহূর্তে তোমার যান বাড়ি করে নেবে কোনো ক্ষমতা দুনিয়ার নাই যে তোমার যানকে বাঁচাইতে পারে এক বড় বাঞ্সা সে তার মহল উদ্বোধন উদ্বোধন করবে নতুন মহল বানাইছে শাহী মহল তো জন্য যখন সে যাইবে তখন বলে আমার পোশাক কেন তো তাকে একটা শাহী পোশাক দেখানো হয়েছে বলে এটা না আজকের জন্য এটা না আরেকটা দেখেছে বলে এটাও না এরকম এক এক একশোটা পোশাক দেখাইছে একটা সে পছন্দ করছে আজকের জন্য এই পোশাকই সাজবে তো ওই পোশাক বলছে বলে আমার সবারই আনো একটা একটা করে একশোটার ঘোড়া দেখানো হয়েছে একটা ঘোড়া সে পছন্দ করছে একশো পোশাকের মধ্যে একটা এক একশো ঘোড়ার মধ্যে একটা খুব জাক সঙ্গে মহল উদ্বোধন করার জন্য চলছে পথে এক ফকির রাস্তার মধ্যে রাস্তা আগলাইয়া দাঁড়াইছে যাই যে দিব না আমার একটা কথা শুনতে হবে বাদশা চিন্তা করল এত বড় একটা মহল উদ্বোধন করতে যেতেছি একটা আনন্দের দিন এই ফকির রাস্তার মধ্যে পথ আগলায়া দড়াইছে যেভাবে দাঁড়াইছে তারে তো সরানো যাইতেছে না পাঁচা কি করবো বল তাড়াতাড়ি কয়ে সরে দাও বলেন না কানে কানে বলবো এ কথা কয়ে লাভ দেয়সা বাদশার ঘোড়ার লেগাম ধরছে বাদশারে কয় কান নিচা করা তোমার কানে কানে বলবো তো বাদশা কান নিচা করছে মনে করছে এই আপদ তাড়াতাড়ি বিদায় হোক কি করছে স্যার কয়ে যাক তো কানে কানে কইতেছে আমি মালাকুল ম তোমার জান নিবার জন্য হাজির হয়েছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘোড়ার পেটে বাদশাহ শরীর কাঁপতে শুরু করছে ওই অবস্থায় তার যান বের করে রয়ে গেছে বাদশাহ কইতেছে একটু সময় দাও মহল উদ্বোধন করব না আজকে বাড়িতে ফিরে যাই কিছু দান খরাজ করে আসে বলে না এত সময় নাই এ কথা বলতে বলতে বাদশার যান বের করে রয়েছে আর বাদশার লাশ ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেছে তোমাদের দোষটা বুদুর্গ এই মৌ থেকে বাঁচবার ক্ষমতা বাঁচারও নাই কারো নাই এই মত থেকে বাঁচবার আর মতের খবর কারো জানা নাই আল্লাহ জানা ফেরেসটা নিযুক্ত করে রাখছে সময়ের মতন সে হাজির হয়ে যাবে এইভাবে প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সে ওই ফেরেসটাকে দেখবে এবং তার জান বের করে নেওয়া প্রত্যেক মানুষের উপরেও আল্লাহ তালার কব্জা দুনিয়াতে যত জিনিস আছে যত প্রাণী আছে সকলের প্রাণ বাহির করার জন্য আল্লাহ তালা সময় নির্দিষ্ট করে রাখছেন এবং ফেরেসটা নির্দিষ্ট করে রাখছেন প্রত্যেকের যান বের করে নিয়ে যেতেছে আল্লাহ তালার এলেমে আছে আল্লাহ চালার কুদরতে আছে কোন শক্তি খাটবে না আল্লাহর এক ফেরস্তার সামনে শক্তি খাটে না আল্লাহর সামনে কেমনে কাটবে মতের ফেরিস্তা তো আল্লাহর শিষ্যি এক ফেরেস্তা সারা দুনিয়াকে সারা দুনিয়াকে কুস্তি করে হারাইছে বিশ্ব পালওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন পালবান হয়েছে মদের সময় এই বিশ্ব চ্যাম্পিয়ন পালবান যে ওই ফেরেসা তার জান বের করে নিবে ফেরেস্টার সঙ্গে কুস্তি করা খুলেবেন যান এরকম ভাবে বের করে নিবে তার লাশ জমিনের উপরে পড়ে থাকবে না হাতে কোনো নড়াচড়া আছে না পায়ে কোনো লড়াচড়া আছে না কথা কইতে পারে না চোখে দেখে না কানেকশনে সব নিঃশব্দ ভেদ সমস্ত মহলুকর উপরে আল্লাহ তালার কবজা এরকম ভাবে আল্লাহ তালার কুদরত এরকম ভাবে মেরে মহতারাম দোসার বুজুর্গ পাঁচ জিনিসের এলম আল্লাহ তালার কাছে আছে আর কারো কাছে নেই কেউ জানে কেমত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানান কখন বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানান মাতৃ গর্বে কি আসে আল্লাহ ছাড়া কেউ জানান বলে আমরা তো এখন ডাক্তারি বিজ্ঞান আবিষ্কার হয়েছে মারপেটের বাচ্চা দিকে ফেলায় মেশিন দিয়া ছেলে না মেয়ে আল্লাহ যখন সৃষ্টি করছে তখন না দেখে যখন এটা বিদ্রোহ আকারে ছিল তখন কোয়ে দেখ কেউ আর এটার আকৃতি না দেখছে এ দেখি মরা হইব না জিন্দা বেরিব দুনিয়াতে এটা কয়ে দেখ কেউ এটা কি বোকা হইব না বুদ্ধিমান হইব কয়ে দেখ কেউ মেয়ের মজাম দশ রাজুর্গ এটি কি ভাগ্যবান হইব না অতভাঘা হইব এটা কয়ে দেখ কেউ বলে না মার মায়ের পেটে মাতৃ গর্ভে যা আছে এটা ক্ষমতা আল্লাহ চালা ছাওয়ার কেউ কাছে নেই আগামী মুহূর্তে প্রতি প্রত্যেকটা মানুষ আগামী মুহূর্তে সে কি অবস্থা সম্মুখীন হবে কেউ জানে না এখানে যত লোক বসছে এখান থেকে সে উঠতে পারবে কিনা এটা সে জানে না একজন বাড়ির পথে চলছে সে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে কিনা এই খবর তার কাছে নাই এই কথা তার জানা নাই বাড়িতে পৌঁছবে না বাড়ির আগে সে খবরে দেয় আর কোন মানুষ জানে না যে কখন তার মৃত্যু ঘটবে কোথায় মৃত্যু ঘটবে কোন জমিনে মৃত্যু মৃত্যুবরণ করবে কোন মানুষ জান একজন রাত্রের স্বপ্নের মধ্যে মালাকুল মৌতের সঙ্গে স্বপ্নে মালাকুল মৌতকে দেখছে মৌতের ফেরেস্তারে দেখছে দেখে জিজ্ঞাসা করছে ভাই আমার যান নিচে কবে আসবেন আমার জান নিচে কবে আসবেন আপনি তো মালাকুল মৌতে কথা কয় নেই পাঁচ দেখাই দিছে তবে চারা ঘুম থেকে উঠা অস্থির পেরেশান এ পাঁচ আঙ্গুল দেখাইল কি বুঝাইল কি পাঁচ দিন না পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা হইলে তো খাইছে আর সময় নাই পাঁচ দিন হইলেও পেরেশান পাঁচ মাস মৌচের খবর যদি পাঁচ বছর পরেও শুনে এই পাঁচ বছরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় যত দিন ঘনাইব তত তার সব দুনিয়া তার কাছে বিষাদ হয়ে যেত আল্লাহ বড় হেকমতওয়ালা মতের খবরকে গোপন রাখছে নাহলে দুনিয়ার জিন্দিগি অচল হয়ে যেত তোমার মহাতরাম দোসরা বুজুর্গ জিজ্ঞাসা করছে ফেরেস্তায় মতের ফেরেস্তায় পাঁচ আঙ্গুল দেখাই দিছে তাহলে চিন্তায় অস্থির যে পাশাঙ্গুল দিয়া কি বুঝাইল সকালবেলা একজন স্বপ্নের ব্যাখ্যা করে তার কাছে যায় জিজ্ঞাসা করছে তো সে কয় যে এত প্রেশান হইও না ফেরেসটা পাশাঙ্গুল দিয়া বুঝাইছে পাঁচ জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না আমার জিজ্ঞাসায় কোন লাভ নাই আমিও জানি না কবে তোমার মৌত হইব আল্লাহ যখন হুকুম দিব তখন জানবো তো এর মজারাম দোসরা বুজ এই দুনিয়ার জিন্দগির সব জিনিস আল্লাহ তালার কুদরতের অধীন হয়ে চলতেছে নবী রসুল এবং এই কি ভাই সঙ্গে দেব তো Gracias a vosotros. নবী আসছেন এই টবলিক জমা চড়ছে এখানে আমরা সব একত্র হয়েছি কথাবার্তা শোনার জন্য কি কথা শুনবো এটা ভালো করে শুনে এ কথাই যে দুনিয়াওয়ালাদের জরুরত পূরা করার একরকম রাস্তা নবী পেগম্বররা জরুরত পুরা করার দুনিয়াতেও এবং মতের পর জিন্দিগিতেও জরুরত পুরা করানোর এক রাস্তা বাঁচাই দিচ্ছে রাস্তা হলো দিনের রাস্তা দিনের মধ্যে পয়লা কথা ইমান বানাও ইমান ছাড়া দিন হয় না ইমানের সঙ্গে মানুষ যে কাজ করে সেটাই দিন আল্লাহকে সামনে রেখা আখেরতকে সামনে রেখা মানুষ যে কাজ করে সেটাকে দিন বলে আল্লাহ চালার হুকুম দেনে আল্লাহকে রাজি করার জন্য যে কাম করে এবং আখেরাতকে সামনে রেখে যে কাম করে মতের পরে খবরের মধ্যে পায়না প্রশ্ন জিজ্ঞাসা করবে মার রব বুকা কে তোমার রব কে তোমারে পালছে সে এটা চিন্তা করে দুনিয়াতে জিন্দগি যাপন করে যে আমার রবকে আমার আমার পালছে কে আমা জরুরত প্রয়োজন কে বিটায় এটা শিখবার জন্যই আল্লাহ রাস্তা বের হওয়া তবলিকে দেওয়া ভাই আমাদের পালনে বালা আমাদের জরুরত পুরা করলে বালা এক আল্লাহ প্রত্যেক মানুষের পুরা করে আল্লাহ সৃষ্টি করে সব জিনিসকে আল্লাহ তারা সৃষ্টি করে আমাকে সৃষ্টি আল্লাহ কোরআন নাজিল করেছেন নবী পাঠাইছেন মানুষকে ইমান শিখবার রাস্তা পাচাইছেন ইমান শিখো ইমান শিখো তেমনি ইমান শিখবে বলে তুমি তোমার সৃষ্টির মধ্যে চিন্তা করো বলিয়ান জরিল ইনসান উমিমা খলিয় মানুষ তার সৃষ্টির মধ্যে চিন্তা করুক কোথায় ছিলাম আমি ফলে জমিন আসমানে সর্বত্র ছড়ায়ে ছিটাই ছিলাম সূর্যের আলোর মধ্যে ছিলাম বাতাসের ঢেউল মধ্যে ছিলাম তারা নক্ষত্রের আলোর মধ্যে ছিলাম বৃষ্টির ফোটার মধ্যে ছিলাম মাটির তসের মধ্যে ছিলাম আল্লাহ তার কুদরতকে চালাইছেন সূর্য উঠাইছেন বাতাস চালাইছেন ম্যাঘ থেকে বৃষ্টি নামাইছেন জমিনের ভিতর থেকে আল্লাহ চালা দানা বের করছে দানার মধ্যে আমারে জমা করে দিয়েছে ওই দানা আমার পিতামাতা খাইছে সেখান থেকে বীর্য তৈর হয়েছে মাতৃ গর্বে সেই বীর্যকে পৌঁছে একদা সেখানেই পানির মধ্যে আমাকে অন্ধ পানির পানির এক ফোটা পানির মধ্যে আল্লাহ চালা আমাকে তিন অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছে আল্লাহ যারা তোমাদেরকে তিন অন্ধকারের মধ্যে ধাপে ধাপে সৃষ্টি করছে কত বড় কুদরত আল্লাহ আল্লাহ যারা কুদরত খে আল্লাহ তোমাকে সমস্ত দুনিয়া থেকে একত্র করে খাদ্যের দানার মধ্যে জমা করছে সেখান থেকে বীজের ফোটার মধ্যে জমা করে মাতৃগর্বে পৌঁছয়া সেটার মধ্যে আল্লাহ তালা তার কুদরত চালাইছেন যে পানির মধ্যে তোমার সুন্দর চেহারা তোমার শরীরের নকশাকে আঁকছে আসেনি দুনিয়াতে কোন ছবি আঁকনে বালা ছবি বানানে বালা দুনিয়াতে কোনো ছবি বানানে আছে পানির মধ্যে ছবি আঁকবে পানির মধ্যে ছবি আঁকবে এরকম দুনিয়াতে কোন ছবি বানাবে না আল্লাহ হারা বলিস আমার এই সুন্দর চেহারাটাকে এই সব কিছুকে পানির মধ্যে আঁকছে মতামসা বুজুর্গ এটাকে ধীরে ধীরে ধাপে ধাপে আমার শরীরের আকৃতি সৃষ্টি করছে তার মধ্যে যান ঢাকছে এরপরে নির্দিষ্ট সময় আল্লাহ তারা জমিনের দুনিয়াতে আনছে দুনিয়ার এই জিন্দগি আল্লাহ চালা আমার জরুরত এবং প্রয়োজনের জিনিসকে আপন কুদরতের দ্বারা সৃষ্টি করছেন ম্যাঘ থেকে ম্যাঘ সৃষ্টি করছেন আল্লাহ তারা সেখান থেকে পানি নামাইছেন পানি ছাড়া জীবন বাঁচে না পানিকে আল্লাহ তারা সৃষ্টি করছেন জমিন ছাড়া জীবন বাঁচবে না জমিনকেও আল্লাহ তালাই সৃষ্টি করছেন বাতাস ছাড়া জীবন বাঁচে না যা বাতাসকেও আল্লাহ সৃষ্টি করছেন খাদ্য ছাড়া জীবন বাঁচে না তো খাদ্যকেও আল্লাহ তালাই সৃষ্টি করছে আমার জীবনের সমস্ত উপকরণ গুলা সমস্ত জিনিসগুলা খোদায় পাক আপন কুদরতের দ্বারা সৃষ্টি করছে আল্লাহ তালা বলতেছেন চিন্তা করায় মানুষ ইমান বানাও ফালিয়ান ইনসান অত আমি হিলাত আমি মানুষ চিন্তা করুক তার খাদ্যর মধ্যে আন্না স্বভাবনাল মা আর সব্বা কোথার থেকে পানি বর্ষণ করছি মাথার উপর দিয়ে মন মন পানি এনাম জমিনের উপরে বর্ষণ করছি এই ম্যাগ বানাইবার ক্ষমতা দুনিয়াতে থেকে কারো আছে দুনিয়া বহু বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয়েছে এক টুকরা ম্যাঘ বানাইবার বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই ম্যাগ থেকে পানি বাহির করণের কোনো জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয় নাই কলা কৌশল বাহির হয় নাই যে ম্যাগটা আসে এদেরই সিবায় পানি লো ক্ষমতা নাই ম্যাঘ আল্লাহ চালার কবজায় ম্যাগের ভিতরে পানিও আল্লাহর কবজায় মেরাম আল্লাহ চালা চাপ কুদরত থেকে ফায়দা উঠাইবার জন্য ইমান শিক্ষে করতেছে ইমান বানাও আর ইমানের বুনিয়াদের উপরে তোমার আমল বানাও যখন তুমি আমল বানাইবে তো প্রত্যেক আমলের সঙ্গে ইমান বালার আমলের সঙ্গে আল্লাহ আল্লাহতালার ওয়দা আল্লাহ তারয়দাকে পুরা করবে দুনিয়ার জিন্দগি চেও পুরা করবেন মৌের পরের জিন্দগি চেয়েও আল্লাহ তালা পুরা করবেন এই জন্য ইমান আমল বানাইতে হবে তবলিকের মেহনত ইমান আমল বানাইবার মেহনত নবী পায়গাম্বররা ইমান আমল বানাইবার মেহনত নিয়ে আসে কোন নবী দুনিয়াতে খেত বানা খেত চাষ করার মেহনত নিয়ে আসে নবী দুনিয়াতে ব্যবসা শিখাইবার মেহনত ব্যবসা করার মেহনত নিয়ে আসে নবী দুনিয়াতে চাকরি চাকরি করার তরিকা শিখাইতে আসে দুনিয়াতে সমস্ত নবী ক্বার ইমান আমল বানাইবার তরিকা শিখাইতে আসে আমাদের নবী জনাবের রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম কেমন পর্যন্ত উন্মতের জন্য আপন উন্মতের জন্য ইমান আমল বানাইবার তরিকা দিয়ে গেছে ইমান আমল বান ইমান যদি বানায়ালো আমল যদি বানায়ালো আল্লাহ পাকের কুদরত থেকে আল্লাহ থেকে দুনিয়াতেও তুমি তোমার জরুরতকে পুরা করবে এবং মৌতের পরে ফলে সেখানে তো দুনিয়ার কোন জিনিস তোমার সঙ্গে থাকবেই না না টাকা থাকবে না চাকরি থাকবে না ব্যবসা থাকবে মরে গেলে চাকরি থাকে না মারা যাওয়ার পরে ব্যবসাও থাকে না যা কামাইছে দুনিয়ার লোকেরা তার সঙ্গে এক লোকমা খানা দেয় না মানুষ হিসাবে কাপড়ের কাপড় দিয়ে তারে পেছাইয়া কবরে নামায়া দেয় তার জন্য কোনো কাপড় চোপড়ও দেয় না মেরে মহাদাম দশটা বুজুর্গ সবাই জানে দুনিয়ার এই সমস্ত জিনিসের দ্বারা মতের পরে এই সমস্ত দুনিয়ার জিনিস মতের পরে কোনো কাজে আসবে না এজন্য কেউ দেয় না ওইখানে জরুরত পূরা হবে কিভাবে বলে ওইখানে জরুরত পূরা হবে যদি কেউ ইমান আর আমল বানায় একজন মুর্দাকে যখন কবলে রাখে সর্বপ্রথম তাকে প্রশ্ন করা হয় কি প্রশ্ন করা হয় কত টাকা কামাইছ কি ব্যবসা আসিল কি চাকরি করে আইস রাজত্ব কোনো ক্ষমতা কোন রাষ্ট্রপতি হওয়া কোন মন্ত্রিত্ব পাইছ নাকি না কোন এলাকার চেয়ারম্যান হয়েছিল কিছু জিজ্ঞেস করবে না লেখাপড়া কি করছ ডাক্তারি বাস করছিলেনি ইঞ্জিনিয়ারিং বাস করছিলেনি কিছুই জিজ্ঞেস করবেন কত সার্টিফিকেট কমাইছে নামের নিচে দিয়া নিজেও যত শিক্ষাগত যোগ্যতা আছে সব কিছু লেগছে এবিসিডিএফিএস একেবারে এ টু জেড সব অক্ষর লাগাই দিছে নামের শেষে যিনি এত কিছু পাশ করছে মেয়ের মতো আমদর্শ খবরে এই সমস্ত জিনিসের কথা কিছুই জিজ্ঞেস করা যে কি পাশ করে এস কিছু জিজ্ঞেস করবে না এ জিজ্ঞাসা করবে না যে বোখারি শরীফ না মুসলিম শরীফ পরে আসছে এটাও জিজ্ঞেস করবে কবলে গেলে পয়লা কথা যেটা জিজ্ঞাসা করবে সেটা হল মার রব তোমাকে পালছে এই দুনিয়াতে দুনিয়াতে পালছে এটা বলো যে টাকা দিয়া পালা দেখছে চাকরি পালা দেখছে ব্যবসা দিয়া পালা দেখছে দুনিয়ার জিনিসপত্র দিয়ার আলন পালন দেখছে সে সব ভুলে দেব সব ভুলে দেব আর যে নিজের পালা আল্লাহ থেকে বুঝছে আল্লাহ থেকে আল্লাহ আমারে পালছে আলহামদুলিল্লাহ হে রব্বিল আল আমিন সমস্ত জগতের পালন কর্তা এক আল্লাহ আমারও পালন কর্তা আল্লাহ আমারে খাওয়ায় কি আল্লাহ খাওয়ায় মানুষ খাইবার ক্ষমতা নাই আল্লাহ না খাওয়াইলে খাইতে পারে না আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহ জিন্দগির সব জরুরতকে আল্লাহ চালাই পুরা করে মানুষ তার জিন্দিগির জরুরতকে পুরা করার ক্ষমতাই রাখেন বলতাম দর্শক মানুষ দুনিয়ার মানুষের হালচাল দেখে কিন্তু আল্লাহ তালা যে তাকে পালতেছেন এইটা সে বুঝেও না দেখেও না নবীরা দুনিয়া চাইসা বুঝাইছে তবলিক বুঝাইতেছে আরে তুমি যেখান থেকে খাওয়া দাওয়া দেখতেছো এখান থেকে খাওয়া দাওয়া নাই খাওয়া দাওয়া তো আল্লাহ আপাকে খাজানা থেকে আসতেছে দুনিয়াতে যে পরিমাণ হইলে চলবে সেই পরিমাণ আমি আমার খাজানা থেকে নামাই বেশিও না কমও না আর সব জিনিসের খাজানা সব জিনিসের ভান্ডার আল্লাহ চালার কাছে সুখের ভান্ডার আল্লাহর কাছে দুঃখের ভান্ডারও আল্লাহর কাছে ইজ্জতের ভাণ্ডার আল্লাহর কাছে বেঈজ্জতির ভান্ডার আল্লাহর কাছে খাওয়া দাওয়ার সব জিনিসের ভান্ডার আল্লাহর কাছে জমিনে কিছু নাই প্রত্যেক বছরই এই জমিন থেকে মন মন ফসল হয় যদি কেউ জমিন খোদাই করে তো কোনো ফসল পাইবনি নি ভাই জমিনের ভিতর থেকে বাইর হয় তো এটা খুদলে সব এক লগে লয়ে দেব জমিন খুঁজলে কিছুই পাইব না গাছে প্রতি বছর ফল হয় এই গাছ গাছ চিরা যদি ফল লইতে চায় গাছের ভিতরে কোনো ফল আছে নাকি ভাই এই ফল থেকে আসে আল্লাহ আব্বাকের খাজানা থেকে আসে জমিন দেখে জমিনের ভিতর থেকে ফসল বাইর হয় এই ফসল করতে আসে আল্লাহ আব্বাকের খাজানা থেকে আসে এদিকে আল্লাহ তারা বলতেছেন যত জিনিস আছে দুনিয়াতে যা কিছু দেখতেছে সব জিনিস আল্লাহ আপাকের খাজানা থেকে তুমি এই ইমান বানায় লও যে আল্লাহ তোমাকে পালেন আল্লাহ তোমার জরুরতকে পুরা করে। আল্লাহ তোমাকে খাওয়ায় আল্লাহ না খাওয়াইলে কেউ খাইতে পারবে না একটা দানা গিলতে পারবে না যদি আল্লাহ না খাওয়ায় সারা দুনিয়া চাকরির জন্য পড়ালেখা করে ঘুরতে ঘুরতে চাকরি পায় না চাকরি না বেতন লইব বেতন দিয়ে খানা কিনা খাইব কারণ তো চাকরি মিলে না টাকা এব করতে যার কাছে টাকা এসে এই টাকা দিয়া বলে যে সে তার খানা কিনব বাজার থেকে কিনবো যে এটাও আল্লাহ যারা যদি তার তো না লিখে রাখে তো এই টাকা দিয়াও বাজারে কিছু পাইব না বাজারে তো তখনই পাইব যখন জমিন থেকে বাইরেব আর জমিন থেকে যদি কোদায় বাহির না করে তো বাজারেও কিছু নাই বাজারের কিছু নাই টাকা সাফাই খেব নাকি টাকা খাওয়া তো বাজারের জিনিস যেটা এটাও তো জমিনের ভিতর থেকে বেরিব ওই জমিনের ভিতর থেকে বের করলে মালাকে আল্লাহ মেরে মহাতালাম দোষটা বুজুর্গ রুজি দেওয়ার সিস্টেম আল্লাহ তালা নিজের কুদরতি হাতে রাখছেন আর বড় মজবুত রাখছেন বড় মজবুত রুজি দেওয়ার সিস্টেম কোনো মানুষ জানে না কোথায় তার রুজি আছে কোন মানুষ জানে না রাত্রে ভাত খাইবেননি কি ভাই রাত্রে ভাত খাইবেননি ইনশাআল্লাহ খাইবেন তো কেমন যে রাত্রে যা এটা কোথায় আছে কেউ কাল কাজ যেটা খাইবো এটা কোথায় আছে এটা কেউ জানে না আগামী মাসে যেটা খাইব এটা কোথায় আছে কেউ জানে আল্লাহ তারা জমিন থেকে খাদ্য বাইর করতেছে আবার ওই খাদ্য আল্লাহ তারা সারা দুনিয়াতে চালাই দিয়ে আছে যার জমিনে চলছে তার মাথায় উঠাই দিছে নিজের জমিনের ধান মাথায় লয়া বাজারে গেছে বাজারে কিরান্দা খেব নাকি না বাজারে আড়ার ও কাছে বিয়েব আড়ারে আবার সালাম দিব কোনটা ঢাকা সালান দিবো কোনটা সিধাঙ সালান দিবো কোথায় কোথায় সালান দিব যেখানে যেখানে যার যার রুজি আছে সেখানে সেখানে ওই বস্তা যাইব ওই বস্তা আবার যে যেখানে আছে সেখানে তার নিকটতম বাজারে বিক্রি হইব ওখান থেকে নিয়ে আসে কুলির মাথায় দিব কুলির মাথাত করে ঘরে লয়ে দেব ঘরে মেয়ে লোকেরা রাঁধব তো এর খানা তার প্লেটের মধ্যে দিব আর সে খাইব তারপরও তারা ক বিষমিল্লা পুরা খান ক বিষমিল্লা কি জন্য করতাম কত কষ্ট করে কামাই করে আনছি কিরে ভাই ব্যবসা করে কামাই করে নি খানা আনছে আল্লাহ যদি এই খানা না পচাইতো ব্যবসা করে খাইতে পারতো নাকি চাকরি করা খাইতে পারে তো এরকম বিষমিল্লা করে খান এরকম বিসমিল্লা কেন করতাম আমি তো কষ্ট করে কামাইছি কামাইয়া রোজগার করে তারপরে আনা এই খানায় না খাইতেছি জানেই না যে তার পাতের মধ্যে যে চাউলগুলা যে ভাতগুলা এগুলা কোন জমিনে হয়েছে কেউ জানেনি ভাই আর যদি চাইলেও আরেক মুশকিল হইত ফেনি শহরের লোক যদি গ্রাম কোন ইউনিয়নের গ্রামে যায় কারো খেতের কাছে যায় যে এই ক্ষেতের অর্ধেক ফসল আমার আল্লাহ আমারে করে দিচ্ছে তো মাথা আসত লোয়া ওইখান থেকে আইতে পারত না কেউ জমিনওয়ালা ওইখানে তার মাথা ফাটাই দিত বা এত কষ্ট করে জমিন লাগাইছি খেত লাগাইছি তুমি করতে গিয়ে আইছ এদের দাবি করতা তুই দাবিও করতে করা করলে ভেজাল আসিল জানাই দিলেও ভেজাল আসিল এই জন্য আল্লাহ চালা সব জিনিস নিজের এলেমে রাখছে প্রত্যেকের খানা আপনার আপনার জায়গা থেকে সব জায়গা থেকে আল্লাহ চালাই চালাইয়ে চালাইয়ে লছে আর প্রত্যেকের খাওয়ার চাহিদা দিছে নিজের খাওয়ার চাহিদার জন্য অন্যের কাম করতে আছে মুচি জুতা শিলায় নিজের খাওয়ানোর জন্য আরেকজন জুতা শিলায় দুবা আরেকজনের কাপড় ধয় নিজের খাওয়ানোর জন্য প্রত্যেকে অন্যের কাজ করতেছে নিজের জন্য নিজের প্রয়োজনে এটা হল খোদাই সিস্টেম রিক্সাওয়ালা রিক্সার মধ্যে বসেন যে রিক্সাওয়ালা কি আপনার নামু লাগে না খালু লাগে এত আদর করা বসায়া মেহনত করে আপনার রিক্সা টানতে আছে এই রিক্সাওয়ালা কি লাগে কিচ্ছু লাগে না ওই রিক্সাওয়ালা নিজের প্যাডের দায়ে নিজের প্রয়োজনে আপনারে টানতে আছে আপনার প্রয়োজন মিটাইতে আছে তার নিজের প্রয়োজনে এরকম দুনিয়াতে সব জায়গায় অফিসে বসে বসে অফিসার সাহেব দস্তখত করে কার কাগজে দর্শকত করে নিজের কাগজের দর্শকত করে না আপনার কাগজে করে আরেকজনের কাগজে করে না নিজের কাগজে সারাদিন বহলে দর্শকত করে অন্যের কাগজে দর্শকত করে অন্যের কাগজে দর্শকত করলে তার ভাত জুটব তার খানা জুটবো তার জরুরত পুরো হইব চাকরি এটার নাম চাকরি আরেকজনের কাম কর আরেকজনের ফাইল ঠিক করে দাও আরেকজনের জরুরত পুরো করে দাও তো তোমার জরুরত পুরো হয়ে সারা দুনিয়া এইভাবে চলছে একজন দেশের প্রধান সে সারা দেশের মানুষের ফিকির করে আর সারা দেশের মানুষে মেলা তার ফিকির করে তারে খাজনা দেয় তো মেরাম হতারাম দোষা বুজুর্গ এটা হল খোদার দুনিয়াতে রুজি দিবার শিষ্যের আল্লাহ আপনাকেভাবে সারা দুনিয়া সব মকলুককে রুজি দিতেছে বড় কুদরত আল্লাহ চালা আল্লাহ চালা প্যাট ভরাইবার জন্য অনেক বেশির প্রয়োজন নাই মধ্যে প্যাট দিতে পারে আর আল্লাহ যদি পেট বলে তো বলে যে অনেক বেশি দিয়েও পেট বলবে না হজরত হোসাইন রাহ কে যে শহীদ করছিল তীর মেরা উনি পানি পান করতেছিলেন তো উনি করছিলেন যে আল্লাহ যেন তোর তোর পিপাসা কোনদিন না মিটায় যে মশক ভরা পানি পান করত তার পিপাসা মিটত না পানি পিপাসা মিটায় না পিপাসা মিটানো বেলা কে ভাই খুদা দূর করে খানায় না আল্লাহ আল্লাহ খানা খানা দিয়ে কিদা দূর করে যেমনে চাইব এমনি দূর করে দেব তো এই জন্য মেরাম হতরাম দোষা খোদার কাছ থেকে লওয়ার রাস্তা হলো जल्लाह ताल ईमान आनो यक करो अल्लाई सब किस कर अल्लाई को जिन्नत अल्लाई को जिंस करे अल्लाह सब जिनि ऊपर कुदरत रखे जिनि दिए जिन तैयार करते बिना जिनिओ तैयार करते बिना जिनिओ तैयार करते जानवर के जानवर है পাথর থেকে জানুয়ার হয় এটা কেউ এটা কেউ দেখছেন কোনদিন আল্লাহ পাথর থেকেও জানোয়ার বের করতে পারে কমে সামুদ সালে আল ইসলামকে বলছে যে আপনার আল্লাহ যদি এত কুদরত মালা হয় তাহলে সামনের পাথরের ভিতর থেকে এখনি সময় দেয় নাই ফলে এখনো এই পাথরের ভিতর থেকে একটা গাভীন উডনি এখনই বের করে দেখ যে গাবিন উডনিটা বাইর হয়েই বাচ্চা দিব আল্লাহ তালা পাথরকে ফাটায়ার সঙ্গে সঙ্গে গাবিন উডনি বাইর করে দিচ্ছেন নবীদের কিসা শুনাই দিছেন দেখো ইমান আমল বালা প্রত্যেক জমানায় আল্লাহ তালা তাদেরকে কিভাবে কামিয়াব করছেন আর যে ইমান আমল বাদে দুনিয়ার জিনিস থেকে তার জরুরতকে পুরা করা মনে করা ওদের পিছনে লেগে রয়েছে আল্লাহর উপরে ইমান আনে নাই আল্লাহর নবীর কথাকে মানে নাই আল্লাহর হুকুমকে মানে নাই কিভাবে আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে দিছেন আর যারা নবীর কথাকে মানছে আর নবীর কথা মতো জিন্দগির সব কামকে করছে আল্লাহর হুকুম মতো চলছে আল্লাহ তারা কিভাবে তাদেরকে সাহায্য করছেন কিভাবে তাদের জিন্দগি খেপা বানাইছে নো আলি হেসরাতামের কম তারা কয়ে যে নো শুকনা জায়গার মধ্যে নৌকা বানাই যেস কারণ দেখি বলে আল্লাহ চালাই শুকনা জমিনে পানির ভেঙ আমার নৌকা চলনের ব্যবস্থা হইব তারা সকলে হাসে ঠাট্টা করে বলে এতদিন তো তুমি কইছ আল্লাহ করে ইমানের কথা কছ এতদিন তো তোমার যা মনে করছিলাম আজকে তো ভালো মতোই বুঝতেছি তোমার আকল বুদ্ধি বলতে কিছু নাই শুকনা জমিনে নৌকা বানাইতেছ মেরে বতরাম দশটা বুজুর্গ আল্লাহ তালা শুকনা জমিনে নৌকা চলার ব্যবস্থা করতে পারে এই কথা আল্লাহ তালা প্রমাণ করে দিছে নৌ আলি সালাম যখন নৌকা বানায় আসাছে আসমান থেকে পানি নামাইছে জমিনের ভিতর থেকে পানি বের করছে পানিতে পানিতে সব একাকার হয়েছে নৌকা ভাসতেছে আর যারা বিশ্বাস করে নাই তারা পানির মধ্যে ডুবতে আছে তারা পানির মধ্যে ডুবতেছে নৌ আলি ইসলাম দেখলেন তার ছেলেও ডুবতেছে ছেলেদের ডাক দিয়ে কইতেছে ইয়া বোনাই আর কাম্মা না ছেলে আমার আমার সঙ্গে নৌকা এসে পর ছেলে কইতেছে একদিন বুঝছে দুনিয়ার জিনিস দিয়েই জিন্দগি চলে জিন্দি সব কিছু এখান থেকেই হয় আল্লাহ কি করে আল্লাহ আল্লাহ আল্লাহ না করলে কি তো সে কইতেছে ওই পাহাড়ে উঠব এই পানি থেকে বেঁচে দেব নৌ আল ইসলাম বুঝতেছেন পাহাড়ে উঠা হবে না আজ আল্লাহ যাকে বাঁচাইবেন সে ছাড়া কেউ বাসবে না আল্লাহ তার আজাদ থেকে কেউ বাসবে না যাকে আল্লাহ বাঁচাইবেন সে ছাড়া ওই ছেলে পাহাড়ে উঠবার আগে আগেই পানির মধ্যে ডুবে খতম হয়ে গেছে মেরে মহতালাম দশটা দুর্গ এরকম প্রত্যেক নবীর জমানায় আল্লাহ তালা এই কথা দেখাই দিচ্ছেন যে ইমান আমুল বালা আল্লাহর খাজানা থেকে আমরা কুদরত থেকে নিছে যারা দুনিয়া থেকে নেওয়া শিখছিল দুনিয়া থেকে নয় মনে করে দুনিয়া থেকেই হয় জমিন থেকে হয় টাকা থেকে হয় ব্যবসা থেকে হয় চাকরি থেকে হয় এক সময় তাদের জিন্দগি অচল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কিছু থেকে কিছু হয়নি যা কিছু হইছে সব আল্লাহ থেকে হয়েছে আল্লাহ ছাড়া করণে বলা কেউ নাই একথা বুঝে আসে নাই কমে আমাদের বুঝে আসে তারা কয় আমাদের গায়ে শক্তি আমাদের মালের শক্তি আমাদের কাছে সব শক্তি আছে আমাদের জিন্দগি নষ্ট করবে এরকম শক্তিশালী খেয়ে আসে আল্লাহ যে তাদের চেয়ে বেশি শক্তিশালী এই কথা বোঝেন আল্লাহ তারা বলেন তাদের কি সাধারণ জ্ঞানটুকু নাই সাধারণ জ্ঞানটুকু নাই যে আল্লাহ তাদেরকে শক্তিশালী বানাইলো সে আল্লাহ তাদের চেয়ে বেশি শক্তিশালী হবে আর তারা কোচে কথা যে আমাদের চেয়ে শক্তিশালীকে তো আল্লাহ চারা এরকম শক্তির বড়াই করবে বালাদেরকে ধ্বংস করে দিছেন ধ্বংস করার জন্য আল্লাহ তারা বিশাল কোন ফেরেস্তানায় দেয় নাই বিশাল কোনো বাহিনী লই আসে নাই বলে বাতাস সারছে বাতাস সাত রাত্রি দিন পর্যন্ত বাতাস চলছে আর এই বাতাস তাদেরকে শূন্য উঠে জমিনে ফালাইছে আর তাদের লাশগুলা জমিনের উপরে এরকম পয়া ছিল যেমন গোড়া সহ খেজুর গাছ উপরে পড়ে থাকলে জমিনের উপরে যেরকম দেখা যায় বিশাল বিশাল দেহ বিশিষ্ট এই সমস্ত লাশ জমিনের উপরে পেরেছে মেরে মহাম দশা দুর্গ এইভাবে এক এক জাতি এক এক দুনিয়ার লাইনে পারদর্শী কমে সামুক বড় শিল্পী জাতি আসিল পাহাড় খোদাই করা ঘর বাড়ি বানাইছে বলে আমাদেরকে কে খতম করবে পানিতে নুয়াল ইসলামের কম ডুবছে বাতাসে কমে আজ খতম হয়েছে আমরা তো পাহাড়ের ভিতরে ঘর বানাইছি এখানে না আমাদেরকে পানি ডুবাইতে পারবে না এখানে আমাদেরকে বাতাসে উড়াইতে পারবে আল্লাহ হরাব্বর ইজত তাদেরকে খতম করার জন্য এক আওয়াজ লাগায় দিছে এক ফেরস্তা আওয়াজ দিয়ে দিছে ওই আওয়াজের চোটে কলজা ফাইটে ঘরে পাহাড়ের গুহার ভিতরে সব ময়রা খতম হয়ে গেছে বাইরে মহাতাম যুগ যুগ ধরে জাতি আসছে লবি আসছে তাদেরকে ইমান আমলের দাওয়াত দিছে তারা ইমান আমল বানায় নাই দুনিয়ার লোকদের মতো মনে করছে যে টাকা পয়সা দিয়া ব্যবসা বাণিজ্য দিয়া জায়গা জমিন দিয়া আমাদের দুনিয়ার জিন্দিগি চলবে আর এই দুনিয়ার জিন্দিগি আমাদের একটাই জিন্দিগি অথচ তাদেরকে বোঝানো হয়েছে যে না মৌতের পরেও এক জিন্দিগি আছে এইভাবে মেরে মহদরামদস্ত প্রত্যেক জাতি তাদের দুনিয়ার সামান সহকারে দুনিয়াতে খতম হয়ে গেছে কারণ মান জমা করছে আল্লাহ তালা কারুনকে মাল সহকারে জমিনে ধসাই দিছে তার মালও গেছে তার যানও গেছে ফেরাউন সে তার রাজত্ব নেয়া মিশরের রাজত্ব নিয়ে বড়াই করছে আল্লাহ ইজত ফেরাউনের মতন এরকদ বাদশাহে লহিত সাগরের মধ্যে নিয়ে পানির নিচে ডুবাইয়া খতম করে দিয়েছে সে ঘুণাক্ষর জানতে পারে নাই যে সাগরের ভিতরে আমার মৌ এই সাগরের মধ্যে আমার ধ্বংস আল্লাহ আলাহ বলেছে তো ধ্বংস করে দিছে আর বনি ইসরাহল ইমান আমলওয়ালা তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে মেশরের রাজত্ব দিয়ে দিছে ফেরাউনকে খতম করে দিয়া ফেরাউনের রাজত্ব ইমান আমল ওালাদেরকে দিয়ে দিছে হুজুর সাল্লাহ পর্যন্ত যুগে যুগে নবী আসছেন আল্লাহ তার কুদরতকে জাহির করছে মানুষ দুনিয়ার জিনিসের মধ্যে সে তার জিন্দি দেখছে তারা সব খতম হয়ে ধ্বংস হয়ে গেছে আর যারা আল্লাহ পাকের হুকুম এবং দিন আর ইমান আল্লাহ চালা কুদরত থেকে লইবার রাস্তা এইটাকে তারা হাসেল করে এসে তারা মেরে মহতরাম দোস্ত দুনিয়াতে কামিয়াব হয়ে গেছে সফল কাম হয়ে গেছে সাহাবার হদিয়াল্লাহরান আরবের লোক ছিল মরুভূমিতে চড়ে বেড়াইত উঁট বকরির দুধ খেয়ে তারা জীবন ধারণ করত আর মেরে মহতরাম দোস্ত খেজুরার পানি খেয়ে তাদের জীবন চলত আল্লাহ চালা তাদের মধ্যে হুজুর নবী বানায় পাঠাইলেন তিনি তাদেরকে খেত করা শেখায় নাই ব্যবসা করা শেখায় নাই বড় ব্যবসায়ী জাতি ছিল তাদেরকে ব্যবসার তরিকা শেখায় নাই বরং তাদেরকে ইমানের দাওয়া দিছে ইয়ান্নফলে মানব যাচ্ছি হয়ে যাবে তো আরবের লোকেরা বলে আমরা তিনশো ষাট মূর্তির পূজা করি আর এ নিয়ে আসছে এক আল্লাহ এ বদত করার দাওয়াত দিতে সব এক আল্লাহ করবে এটা তো বড় আশ্চর্যর কথা আজ্লা এটা তো বড় আশ্চর্যের কথা তোতাদের কাছে আশ্চর্য লাগতেছে আরো চোমরাজি আল্লাহ রান হোক তার কাছে আশ্চর্য লাগে সমস্ত সাহাবাদের কাছে আশ্চর্য রাখতেছে কিন্তু আল্লাহ তারা যখন তাদেরকে ইমান দান করলেন তাদের দিলের ভিতরে ইমান ঢুকে দিলেন তো তারা হাসতে লাগলো যে আমরা কেমন বোকা লোক ছিলাম পাথরের মূর্তি নিজেরা নিজের হাতে বানায়া এদের পূজা করতাম এদের কাছে নিজের মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতাম আরে এটে আমি বানাইছি এটার চোখ তো আমি বানাইছি এটার কান আমি বানাইছি মেরে মহতরাম দোষা বুজুর্গ মুখ তো আমি বানাইছি বলে যে এগুলি কিভাবে করবে ইমান পাওয়ার পরে তারা হাসত বলে যে আমরা কেমন বোকা লোক ছিলাম আমরা কেমন বোকা লোক ছিলাম ইমান দিনের ভিতরে আসছে আমল ঠিক হয়ে গেছে আল্লাহ চালার হুকুমের বাইরে কোনো কাম নাই নবীর তরিকার বাইরে কোন কাম নাই ব্যবসা করল নবীর তরিকায় চাকরি করলো নবীর তরিকায় খ্যাত করল নবীর তরিকা ঘর সংসার করলো নবীর তরিকায় মানুষের সঙ্গে লেনদেন আসার ব্যবহার করল নবীর তরিকায় জিন্দগি তারা নিয়ে নিছে ইমান নিছে জিন্দিগি নিছে জিন্দগির তরিকা নিছে আল্লাহ হার যে এই সমস্ত মরুভূমিতে বিচরণকারী লোকদেরকে ক্লামত পর্যন্ত জন্য মানুষের কাছে মানুষের দিলের মধ্যে তাদের ইজ্জত বসাই দিয়েছে তাদেরকে ইজ্জতওয়ালা বানাই দিয়েছে আর তাদের জরুরত গুলা যে হাজার হাজার বছর ধরে যারা শহর আবাদ করছে ধন ভান্ডার জমা করছে খ্যাত খামার খ্যাত কৃষি করে করে তারা জাগা জমিন আবাদ করছে তাদের এই সমস্ত জাগা জমিন শহর বন্দর তাদের ধন ভাণ্ডার এই সব কিছু সাহাবার বাহিনকে মুহূর্তের মধ্যে দিয়ে দিছে তাদেরকে এগুলি থেকে ভাগাই দিছে রোম পারস্য বিশাল তাদের সাম্রাজ্য এরা যুগ যুগ ধরে আর ধন ভাণ্ডার জমা করছে যুগ যুগ ধরে তারা তাদের শহর বন্দর আবাদ করছে তাদের খেত খামার গুলাকে তারা আবাদ করছে আর শাহাবাদেরকে কলমা আর কলমাওয়ালা জিন্দিগি দিয়া আল্লাহ তারা মরুভূমি থেকে উঠাইছে তাদের সঙ্গে নবী ওয়াদা করতেছেন এই সমস্ত রোম পারস্যের সমস্ত রাজত্ব আল্লাহ তারা তোমাদেরকে দিয়ে দিবেন এই সমস্ত শহরগুলি তোমাদেরকে দিয়ে দিবেন তারা আল্লাহর কথা আল্লাহ রসুরের কথাকে এরকম বিশ্বাস করছে যেরকম শোকে দেখলে মানুষ বিশ্বাস করে তার চেয়ে বেশি আর জেলার চালান বলেন জান্নাতের কথা আল্লাহর রসুলের কাছ থেকে এত শুনছি আর দিলের মধ্যে এরকম একই পায়দা হয়েছে আর যদি জান্নাত তার সমস্ত সাজসজ্জা সহকারে নামত সহকারে আমার সামনে আসে তা আমার ইমান বৃদ্ধি পাবে না দেখে এত বিশ্বাস করছি দেখলে কোনো একটু বাড়বে না মেরে মহাতেরাম দশটা বুর্গ তারা আল্লাহ এবং আল্লাহ রসুরের কথাকে এরকম বিশ্বাস করছে কিন করছে হজুর সাল্লাহ আলী আসসালাম এক বলতেছেন তুমি হীরা শহর দেখছা ভারস দেশের একটা শহর হীরা বলে যারা সর আমি হীরা শহর দেখি নাই তবে নাম শুনছি হুজুর রকম সাল্লাহ বললেন একদিন মুসলমানরা এই হীরা শহর যখন জয় করবে আমি সেই দৃশ্য এখন যেন চোখে দেখতে পাইতেছি যে এই শহরের মেন গেট দিয়া আত্মসমর্পণ করার জন্য সেই দেশের সর্দারের মেয়ে কালো চাদর গায়ে দিয়া সাদা খরচরে চড়ে বের হয়ে আসতেছে মুসলমানদের হাতে আত্মসমর্পণ করার জন্য হুজুর বলেন আমি এই দৃশ্য দেখতে পাইতেছি ওই সাহাবি কি কয় বলে ইয়ার আসুর আপনি যখন বলতেছেন এই শহর মুসলমানরা জয় করবে নিশ্চয়ই জয় করবে আর আপনি যখন ওই মেয়ে মহিলাকে এইভাবে দেখতেছেন যে মহিলা এইভাবে আসবে আপনি আমাকে ওই মহিলা দিয়ে দেন আজকেই কবে জয় হইব তার ঠিক নাই কিন্তু ওই সাহাবি হুজুরের কথা হুজুরের কাছ ওই মহিলা বলেন যে যাও তোমাকে দিয়ে দিলাম ওই সাহাবি বলেন রসুল্লাহ ইসলামের পরবর্তী জমানায় যখন মুসলমানরা ওই শহর জয় করছে আমি ওই মুসলমানদের সঙ্গে ছিলাম আমি যুদ্ধের পরে কোন কাম করি নেই সোজা রিয়া ওই গেটের কাছে বসে গেছি যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম যেভাবে বলছিলেন এটা হবেই হবে তো দেখলাম যে কিছুক্ষণ পরে ঠিকই কালো চাদর গায়ে একটা মহিলা সাদা খচরে চড়ে বের হয়ে আসতেছে আমি দৌড়াইয়া দেয়া তার গাদার লেগাম ধরছি আর ঘোষণা দিছি যে এই গাধা এবং গাদার উপরে যে মহিলা আছে এটা আমার লোকেরা বলে কিভাবে এখন তো গণিমতের মাল বন্টন হয় নাই তুমি কিভাবে দাবি করো বলে যেদিন রসুল্লাহ সাহাম এই শহর জয় হওয়ার সুসংবাদ দিছিলেন সেদিন আমি রসুল্লা শেষ মের কাছ থেকে এই মহিলাকে সায়া লইছি হুজুর আমাকে দিয়ে দিছে দুই চারজনে মিলে সাক্ষী দিছে জমাচের আমিষ সাপ দিয়ে দিছে তাকে ঠিক আছে যাও লিয়ে যাও এটা তোমার মেয়ে মহাতর দস্য সাহাবারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে এরকম ইকিন করেছে এরকম বিশ্বাস করেছে যে হবেই হবে সাহাবান রোম বাদশার দরবারে গেছে যাই বলতেছে বাদশা জিজ্ঞাস করে আমাদের দেশে কেন আসছ মরভূমি যা ছিলা ভালোই তো ছিল আমাদের দেশে কেন আসছ বলে আমাদের নবী তোমার এই পায়ের নবির পায়ের নিচে জমিন আমরা দখল করুম আমরা কবজা করুম এই ওয়াদা আমাদের সঙ্গে করছে আমরা এই জমিন নিতে আসছি বাদশা গুসা হয়ে গেছে ফলে বলে কি মতন আমার জলবারে খায় আমার বলে যে আমার পায়ের নিচের জমিন বলে তারা কব্জা করবো নিয়ে দেব তো বাদশা ঠাট্টা করানোর জন্য একজনকে কেছে যে বস্তায় করে মাটি লাই মাটি লয়ে এসেছে ওই মাথার উপরে উঠাই দেয় সাহাবির মাথার উপরে উঠাই দিছে সাহাবি বস্তা মাঠায় দিছে দৌড় বাদশা আরো আশ্চর্য হয়ে গেল দৌড় দিল কেন নিশ্চয়ই বিচারে কোনো রহস্য আছে ধরো ধরো ধরো ধরে আর কি পায় সে এক দৌড়ে মুসলমানদের কাছে এসে গেছে আমির সাহাবের সামনে এই সাহা ফলাই দিয়া কয় আমি সাহেব কালকে যুদ্ধ জয় হয়ে গেছে ওর কেমবে পরে দেখেন না নিজের হাতে মাটি দিয়ে দিছে আমাদেরকে তা আল্লাহ রসুল বলছেন যে এই দেশ আমরা জয় করব এই জন্য নিতে আসে কির পরিমাণ বিশ্বাস হলে এই কথা বলতে পারি মানে মহদরম দোসা তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে ইমান আনছে এদরে বলে ইমান এরকম ইমান যে এটার মধ্যে ব্যতিক্রম হবে না আর জালিরা দিয়ে আহু দেওয়ালের পাশে বসে রয়েছে দেওয়াল পুরা না দেওয়াল ভেঙে পড়তেছে দেওয়াল চাপা পড়ে মরিয়ে দেবেন আর যাও দেওয়াল চাপা পড়ে মরবে না আলি দেওয়াল চাপা পড়ে মরবে না বলে কেন বলে জন্য যে রসুরে পাল্লাহ আলি একথা বলছেন এই আলি তুমি ততদিন মরবে না যতদিন তোমার কপালের রক্তে তোমার দাঁড়ি না বিষবে কাজে আলির দেওয়াল চাকা কোনদিন মরবে না বিশ্বাস এরকমই বুজুর্গ রসুল পাক সাল্লাহ আলিসের কাছ থেকে যা শুনছে তা বিশ্বাস করছে যকিন করছে ফলে এরকমই হবে এরকমই হবে একটুও ভুল হবে না যখন পারস্য দেশ জয় হয়েছে সমস্ত স্বর্ণ চাঁদি পারস্য সম্রাটের সমস্ত ধনভাণ্ডার মদিয়নাতে আসছে আরো চমকা জেলাতে লিষ্টি দেখে বলতেছেন যে পারস্য সম্রাটের সেই সোনার চুরি করে এটা নাই লিষ্টির মধ্যে লোকেরা বলে আমিরুল মামিন আপনি কি জানেন পারস্ব সম্রাটের সোনার চুরি কি বলে হ্যাঁ আমি জানি রসুল পাক সাবুল্লাহ আলিসাম বলছিলেন একদিন সোনাকা এদ্রে মালিককে সোলাকা সেদিন কি হবে যেদিন তোমার হাতে পারস্য সম্রাটের সোনা চুরি পড়ানো হবে আল্লাহর রসুলের এই কথা সত্য হইতেই হবে নিশ্চয়ই পারস্য সম্রাটের সোনার চুরি আছে সেটা খোঁজো বাইর করো তে লিষ্টিতে না থাকলে কি হব সব গাইটা গুইটা ওইটা বাইরে এসে বলে বাইরে এসে লিখতে ভুল হয়েছে কিন্তু আল্লাহ রসুলের কথা ভুল হয় নাই মেয়ের মতেরাম দশটা বুঝক আল্লাহ রসুল যা তাই হবে এটাই ইমান নামাজ বড় কি হবে আল্লাহ রসুল বলে গেছেন ওটা অবশ্যই হবে ইয়কিন করে ওই নামাজকে পড়ো এই জন্য ফাজায়ের তালিম তালিম হালকায় বৈশা নিজের ইমান বানান ইমান এই নামাজ বললে আল্লাহ হচারা কি ওয়াদা করছে আল্লাহ রসুল সে ওয়াদা অবশ্যই অবশ্যই এই পূরণ হবেই হবে কিন্তু হতারাম দশটা বুক আমাদের অবস্থা হল ইমান তো কিন্তু ইমান যেরকম আল্লাহ চায় সেরকম নাই যেরকম আল্লাহ চায় সেরকম নাই বিশ্বাস আছে ঠিকই কিন্তু এটার মধ্যে একটু সন্দেহ রয়েছে এই কি কয় কুদ বড় পরেশানিতে আছি একটা দোয়া বাঁচাই দেন দোয়া বাঁচাই দিছে তো কি কয় র এই দোয়া তো থেকে পড়তেছি কিছু হয় না আর কোন দোয়া আছে না এটা দেন আরে ভাই এই দোয়া তো কেন না আসমান উঠলে উল্টাই যেতে পারে আল্লাহ রসুলের কথা উল্টাই দিতে পারে না জেলাতে মসজিদে বসে রয়েছে মসজিদে বসে তিনি একজনে এসে খবর দিতেছে হজুর মহল্লায় আগুন লাগছে আপনার বাড়ি পুরে গেছে মনে ওখানে বসে কয় ভুল কথা আমার বাড়ি পুরে নেয় আইছে দৌড়াইতে বলে আগুন লাগছে আপনার বাড়ি গেছে বলে ভুল কথা আমার বাড়ি আগুন লাগছে বাড়ি গেছে ভুল কথা আমার বাড়ি চতুর্থ ব্যক্তি আসছে এসাকে ওদুর মহল্লা আগুন লাগছিল ঠিকই আপনার বাড়ির সামনে এসে নিবে গেছে আপনার বাড়ি পড়ে নাই বলে ঠিক বলছে একজনে জিজ্ঞেস করে হোধুর আপনি জাগাত বসে তিনজনের করলেন ভুল ভুল বলছে একজনের বললেন ঠিক বলছে আপনি তো যায় দেখেন নাই আপনি কিভাবে বুঝলেন ইমানের জোরে বুঝছে ইমানের জোরে ওরা কেন আমি আল্লাহ রসুলের কাছ থেকে একটা দোয়া শিখছি যে সকালবেলায় এই দোয়া পড়ে নিবে আল্লাহ রসুল বলছেন দিন তার যান মাল হেফাজত করবেন আল্লাহ আমি তো সকালে ওই দোয়া পড়ছি কাজে আমার ঘর পড়তে পারে না আমার ঘর পড়লে আল্লাহ রসুলের কথা মিথ্যা হয় আল্লাহ রসুলের কথা মিথ্যা হইতে পারে না সারা দুনিয়ার মানুষের খবর মিথ্যা হইতে পারে সারা দুনিয়ার মানুষের কথা মিথ্যা হইতে পারে কিন্তু আল্লাহ রসুরের কথা মিথ্যা কখনোই হবে না মেরাম দশটা বুজুর্গ আল্লাহ রসুর যা বলছে দুনিয়ার ব্যাপারে তাও যেরকম অক্যাক্ট সত্য নিজের চোখ ভুল দেখতে পারে কিন্তু আল্লাহ রসুরের কথা ভুল হইতে পারে না আমার দেখা ভুল হইতে পারে আল্লাহ রসুর যেটা বলছে এটাই ঠিক মেরাম হাজার বুর্গ আর আখেরাতের ব্যাপারে আল্লাহ রসুল যা বলছেন এটা অক্ষরে অক্ষরে ঠিক যে আল্লাহর হুকুম মতে চলবে তার জন্য আখেরাতে কি হবে আল্লাহ রসুল বলে গেছে যে হুকুমকে নষ্ট করবে তার জন্য মৌজের পরে কি হবে এটা আল্লাহ রসুল বলে গেছে আল্লাহ রসুল যা ঠিক এরকমই হবে তবে আখেরাতে এখানে দেখা যাবে না আখেরাত তো গেলে দেখা যাবে কবরে গেলে কবর দেখবে মদের সময় মুর্জা দেখবে যদি কেউ জিন্দাবস্থায় দেখতে চায় এটা কখনোই দেখতে পাবেন পুষ্কনের মধ্যে পুকুরের মধ্যে বসিতে আদার লাগাই ভাল হয়েছে মাছ গুর করে এই আদার খাইবার জন্য কেউ যদি এই বসি মাসেরে বোঝায় এই বসি খাইছি না খাইলে গলায় আটকিব টান দিয়া তোরে বাটির উপরে উঠাইব বত্রিশ দাঁতা মানুষ দেখবি তারপরে বটি দেখবি বটি তোরে টুকরা টুকরা করব। তারপরে তেলের কড়াই যে আগুন সুরের উপরে তেলের কড়াই যে তোরে ভাজবো বাইজা তোরে খাইব খায়া কাটাগুলি ফালাই দিব সেগুলি আবার বিলাইয়ে খাইব এত না। মাসের কাজে এত ঘটনা নাকি কই কোন জায়গায় আচ্ছা সারা পুষ্কি যে একটু রিসার্চ করে দেখি গবেষণা করে পুষ্ক নিবিধে গবেষণা করলে দেখব নিল ভাই বর্তি যা চলা মানুষ দেখবনি না খালি ওই টকটা গিললে দিয়ে হয় গিলার লগে লগে বুঝে এসে দেব যখন টান দিব গলায় যখন কাটা আটকিব একটা তো ঠিক হলো তারপরে যখন পানির উপরে উঠছে বত্রিশ না চলা মানুষ দেখছে ক দুই নম্বরটাও তো ঠিক হইল তারপরে যখন বটি দেখছে বটির সামনে নিছে কিন নম্বরটাও ঠিক হলো এরপরে চেলের কয় আর চুলার আগুন দেখুন লাগবো নাকি ভাই এবার ভাই দেখ লাগবো নি না বিশেষ হয়ে না এরকমই দুনিয়ার মানুষ দুনিয়া থেকে কবর দেখতো স্যার আরে দুনিয়া থেকে কবর দেখিবেন কেমন মৌজের কাটা যখন গলে লাগবো তখন সব বুঝে এসে দিব আল্লাহ রসুল যা বলছে তাই হবে বলে কবর দুই রকম হয় একটা হল জাহান নামের গর্ত আর একটা হল জান্নাতের বাগান তোমার কবর রকম হবে তুমি এখান থেকে ঠিক করে যাও তুমি কেমন খবর চাও কি জাহান নামের গর্ত বলা খবর চাও না জানাচের বাগান বালা খবর চাও যদি জাননাচের বাগান বালা খবর চাও তাইলে রাস্তা এইটা আর যদি জাহান নামের গর্তওয়ালা খবর চাও তাইলে রাস্তা এইটা কোন রাস্তায় চলবে দেখো দুনিয়াতে আল্লাহ আর আল্লাহ রসুল পাচাই দিছে সব যে ইমান বানায় দেবো ওই খবরে গেলে পয়লা প্রশ্ন মার রব্বুকা কে তোমারে পালছে দুনিয়াতে সে কারে তার পালন কর্তা মনে করছে তার পালন করতে কাকে মনে করছে দুনিয়াতে কাকে পালন করতে মনে করছে ছেলেরা পালন মনে করে ছেলে মেয়েরা বলে আমাদের মা বাপেই তো আমাদেরকে পালে যে চাকরি করে বলে বস তো আমাদের পালে বসে দিছে বেতন দেয় মাসে মাসে বেতন দেয় যে চাকরি যে ব্যবসা করে এ করে যে আমার ব্যবসায়ী তো আমাদের পালে ব্যবসায় পালে না চাকরি পারে না মাভাবে বাপে না কেউ পারে না পালন করতে আল্লাহ এখিন বানায় লর এখানে ওই কবরে পয়লা প্রশ্ন তোমার এটাই হবে মার বাবুকা বলে তো না ব্যবসা দেখবে না চাকরি দেখবে না মা দেখবে না বাপ দেখবে দুনিয়ার কারো দেখবে না ওখানে দিলে যে এক বানাইছে সে এক মোতাবেক জবাব দিবে যে আল্লাহর উপরে ইমান আনছে আল্লাহকে রব শিকার করছে করেছে দুনিয়াতে আল্লাহ যারা বলেন ইউসাফ বিচল্লাহ হায়াজ দুনিয়া যারা ইমান আসে ইমানের ইমানকে দিলে মনে বসাইছে দুনিয়ার বিভিন্ন অবস্থার মধ্যেও আল্লাহ হাতে না তাকে ইমানের উপরে মজবুত রাখবো অসুখ হলে কেউ বা আল্লাহ অসুখ দিছে বিপদ আল্লাহ আর আল্লাহ বিপদ কেন আল্লাহ বিপদ দিছে আমার ইমানকে মজবুত করার জন্য যে ইমানকে মজবুত করার জন্য মনে করছে যে সে মোহাম্মদ রসুরুল্লাহ আমি তাকে এমনি ছেড়ে তাকে পরীক্ষা করব না আল্লাহ তারা পরীক্ষা করার জন্য দুনিয়াতে বিভিন্ন অবস্থা এই মধ্যে আল্লাহ তালাই বান্দাকে মজবুত রাখেন ইমানের কলমার উপরে ডাক্তারে ওষুধ দিছে ডাক্তারের ওষুধ খাইছে তারপরেও এক ইমানওয়ালা কি বলে শেফা তো আল্লাহ দিছে ম্যাডামগ একজনে খানা খাওয়াইছে সে কি বলে সে বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ চালেনি খানা তো আল্লাহ খাওয়াইছে তারপরে যার মাধ্যমে খাওয়াইছে তারে একটু দোয়া দিয়ে দেয়াল কুমল আবরান ও আফচারা আহিন্দা চাল মাল্লা ভাই আপনার উশিরায় খানা খাওয়াই খানা আল্লাহ খাওয়াইছে আপনারও একটু দোয়া দিলাম যে আপনার খানা পিনা নেক লোকে খাক এবং আপনার খানা পেনার দ্বারা রোজাদারি ইফতার করুক আর আপনার উপরে ফেরস্তার আবহমতের আপনার জন্য ফেরস্তার রহমতের দোয়া করুক তো মেরাম হাজার আমরা বর্গ ইমান দুনিয়াতে বিভিন্ন অবস্থার মধ্যে আমরা তারা পরীক্ষা করে এইসব পরীক্ষায় যে পাশ হইতেছে দৈনিক পরীক্ষা হইতেছে মুহূর্তে মুহূর্তে পরীক্ষা হইতেছে কি কয় বান্দা কি কয় ছেলে মরে গেছে ছোট বাচ্চা মরে গেছে আর কি আল্লাহ কাছে ফেরেস্তায় ওই বাচ্চার রু যখন পৌঁছছে তো জিজ্ঞাসা আমার বান্দাবান্দি কি করছে বলে যে আপনার বান্দাবান্দি আপনার প্রশংসাই করেছে আল্লাহ দেওয়া আমানত ছিল আল্লাহ রয়ে গেছে আল্লাহরই শুকুর আল্লাহ দিছে আল্লাহ নিছে লীল্লা মা আতা হুমা আখাদা রসুরুল্লাহ সাল্লাহ আলিসের সাহেব জাদি ওনার নাতি এন্তেকাল হইতেছে পুজোরের বেটি খবর দিয়া পাঠাইছেন ইয়ারসুল আল্লাহ জলদি আসেন আমার সন্তান মরতেছে সুরুল্লাহ সাহস খবর দিয়ে পাঠাইছেন যে আল্লাহ যা কিছু দেন আল্লাহ যা কিছু যা কিছু নেন আল্লাহ নেন আল্লাহর দেওয়া জিনিসই আল্লাহ নিয়ে যানি বলিবি তুমি সবর করো অর্থাৎ ইমানের উপরে মজবুত থাকো আর তুমি এই মুসিবতের জন্য আল্লাহর কাছে স্বভাবের আশা করো তো বাচ্চাকে যখন আল্লাহর কাছে রয়ে গেছে আল্লাহ যারা জিজ্ঞাসা করেন আমার বান্দাবান্দি তাদের কলেজের টুকরা লুয়েছ তারা কি বলছে বলে তারা আপনার প্রশংসাই করছে আপনার নামে কোন নারিশ করে নাই ইমান কমজোর হইলে কি কয় যে পরীক্ষায় ফেল করে দুনিয়ার পরীক্ষায় ফেল করে সে কয় আল্লাহর আর কারো কারো পুত দেখে নাই আমার তো পুত মাত্র একটাই আছিল তিনটা একটা নিত আমার নাইনি দেখলো খালি আল্লাহ আল্লাহর নামে নারিস তারপরে সিল্লা শিল্লি হই হাই তো আসেই পুদমরে গেছে যা মুখে আসে কইতে আসে আরেকজন হল চোখে পানি তো দুঃখের কারণে বাহির হয় কলেজাও জলে কিন্তু মুখে ইমানের খেলাফ কোনো কথা বলেন রসুল্লাহ এসেমের সন্তান হজরত ইব্রাহিম আর এই হিসেম ইন্তেকাল হইতেছে তুই ইন্তেকালের সময় রসুল্লাহ সে এসেম গেছেন বাচ্চাকে কোলে নিয়েছেন কোলে উপরে মারা যাইতেছে রসুল্লাহ সে এসেমের চোখ পানি পড়তেছে একজন সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আপনিও কানদেন আপনি না মানা করেন আমাদেরকে কানতে রসুল্লাহ আসল্লাম বললেন দুই চোখ বনি আদম এটার উপরে কোন ক্ষমতা রাখে না দুঃখ হইলে চোখ বেয়া পানি মানুষের ইচ্ছার বিরুদ্ধে বাইরে পড়ে এটাতে কোনো গুণা নাই আমাদের চোখ দিয়া পানি পড়ে কিন্তু আমাদের মুখ ওইটাই বলে যেটা আল্লাহ রাজি হওয়া হয় আমাদের মুখে আল্লাহকে নারাজ করার কোনো কথা আমাদের মুখে বাইরে হয়নিমানের পরীক্ষা কারো বাপ মরে গেছে কারো মা মরে গেছে কারো ভাই মরে গেছে আরে ভাই দুনিয়াতে মানুষ আসছেই মরবার জন্য কেউ আগে কেউ আল্লাহ পয়দা করছে আল্লাহর কাছেই গেছে ময়রা কই দেব কি মাটির মিশে যায় নাকি मजर फिर से आल्लासे आल्लासारा आरोसे से आल्लासे गे हमार भाई जदि दुनिया से इमान अमल बनाए थे दुनिया चे बी आराम जगह पहुंचे हमार पित माता जदि दुनिया से इमानल बनाए थे दुनिया जत आराम चे बी आराम जगह पहुंचे बेहस्तर बागने पहुंचे बेहस्तर बागने বেহস্টের বিছানাই শুইছে আর তাকে বলা হয়েছে নাম কেনচিল আরুষ ঘুমাইয়া থাকো দুলহানের মতো দুলহানের মতো প্রথম দুলহানের মতো ঘুমাইয়া থাকো সেই খবরের মধ্যে শুয়ে আছে ঘুমাইয়া আছে। জান্নাতের বিছানা জন্য বিছানা হয়েছে আর দুনিয়ার একদিন সমান সময়ের ব্যবধানে তাকে ঘুম থেকে জাগায় জান্নাত দেখানো হইতেছে জান্নাতের খসবু তার কবরের মধ্যে পৌঁছতেছে দুনিয়ার দুনিয়াতে এত আরাম আছে না ওই কবরে তার বেশি আরাম কি বলেন ভাই কি ভাই দুনিয়াতে এসি লাগে কি জান্নাতের আরাম পাওয়া যায় জান্নাতের খশবুদ বাতাস যার কবরে ঢুকতেছে আর যাকে জান্নাতের বিছানার উপরে সহাইছে সে কি কবরে বেশি আরামে আছে না দুনিয়াতে বেশি আরামে আসিল এত অস্থির এবার কি আছে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়েছে আমাদেরকে ইমানের পরীক্ষা লইছে আমি আল্লাহ তালার ফয়সলার উপরে রাজি না নারাজ আমি কি আল্লাহ চালার ফয়সলার রূপে সন্তুষ্ট আছি না আমি আল্লাহ চালার ফয়সলার উপরে অসন্তুষ্ট হয়েছি এই পরীক্ষা দুনিয়ার জিন্দিগি দেবে পরীক্ষা এখানে পরীক্ষায় পাশ করে কবরে গেছে কবরের ফেরস্তায় জিজ্ঞাসা করছে মার রব্বু খা সেখ আল্লাহ সে কি বলে ও জমর রবিহ আছে আনু সম্পর্কে রসুরুল্লাহ সাল্লাহ আসে বলছেন ওমর কবরের মধ্যে ফেরেস্তা যখন তোমার প্রশ্ন করবে মার রব্বুকা তো তুমি উত্তর দিবা আমার রব তো আল্লাহ তোমাদের দুইজনের রবকে ও ফেরেসটা দুইজনে একজন আরেকজনের মুখাওয়া করব আর বলবো যে আমরা পরীক্ষা লিতে আইছি না এই ব্যক্তি আমাদের পরীক্ষা তো জানি মান যেরকম কেউ তো ইমান বানায় নাই আমল বানায় নাই কল্লে দেখা দেব মল্লে কি দেখবেন এরকম বিকট চেহারা বলা ফ্লাসটা মনকার নাকির বিবৎস চেহারা নাক দিয়া আগুন বেরিয়ে দিতেছে উপরে হেঁটে কুৎসিত চেহারা যে কবরের অন্ধকারকে আরো বাড়াইয়া দেয় কবরের ভয় আরো বাড়াইয়া দেয় ওই ফেরসটাকে ওইখানে দেখেই মুর্দা মুর্ কি জবাব যদি দুনিয়াটি ইমান আমল না থাকে ভাই দুনিয়ায় খাওয়াটা কি বেশি দরকারই না ইমান আমল বানানি বেশি দরকার হ্যাঁ ঘর করা কি বেশি দরকার না ইমান আমলটা বানান দরকার কাপড় চাপড়ালা হন বেশি দরকার না ইমান আমলটা ভালো হন বেশি দরকার এখন কোনটা আমাদের দিলের মধ্যে আমাদের দিলের মধ্যে কোনটা এটা তো মুখে কইলাম দিলের মধ্যে কোনটা নিজের দিলের প্রশ্ন করে। যেটা মানুষের বেশি দরকার এটার আগে করে যেটা মানুষের বেশি দরকার এটার জন্য বেশি মেহনত করে এই জন্য মেরে হাজার আমসটা বুঝবো আল্লাহর রাস্তায় ব্যয়ের হয়েমান বানাও আমল বানাও ইমানের উপরে আমল হয় নামাজ তৈর হয় নামাজ ঠিক পর্যন্ত নামাজ ঠিক হইব না বিনা পর্যন্ত নামাজ পড়ছে খবরই নাই আমি তো নামাজ পড়ছি নামাজ পড়ি নামাজিল ও যু যে কেমনে ছুটে আর ও যু যে কেমনে করতে এটাই জানে মেরাম দশ সব পাক পবিত্র পাক পবিত্র আগে করতে হয় থেকে পাক হওয়া পাক হওয়া করা পাক হওয়া এগুলি নামাজের আগে এর ফলে নামাজ নামাজেরা থেকে নিয়ে আসসালাম আলাইকুম পর্যন্ত নামাজ শেষ পর্যন্ত যা কিছু নামাজের ভিতরে আসে এগুলি নামাজের বাহির আর নামাজের ভিতর হইল দিলের ভিতরে আল্লাহ পাখের ধ্যান হওয়া লাহ আমার দোকান দেওয়া হবে না আমার চাকরি দেওয়া হবে না কিছু দিয়ে হবে না আল্লাহর হুকুম নামাজ দিয়া সব কিছু হইব আল্লাহর হুকুম নামাজ দিয়া কি হবে সব কিছু হবে মজেনে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিছে হাইয়া সলাহ হাইয়া আলাল ফালা আসো নামাজের দিকে আসো সফলতার দিকে প্রথমে আওয়াজ লাগাইছে আল্লাহ হু আকবর আল্লাহ হু আল্লাহু আকবর আল্লাহু আকবর দুনিয়াতে মৌলিক সব জিনিসের মধ্যে চার জিনিস আগুন পানিয়া মাটি বাতাস আগুন বড় না পানি বড় না মাটি বড় না বাতাস বড় না আল্লাহ আল্লাহ আগুন যদি লাগে তো কি বলা আল্লাহু আকবর আগুন বড় না আল্লাহ যদি ভূমিকম্প হয় তুমি বলা আল্লাহ আকবার আকবর জমিনার শক্তি বড় নয় আল্লাহ শক্তি বড় যদি তুফান ছুটে বাতাস ছুটে তুমি বলা আল্লাহ আকবার এই বাতাসের শক্তি বড় নয় আল্লাহ শক্তি বড় যদি পানি আসে বিশাল আকারে তো তুমি বলা যে আল্লাহ ও এই পানির শক্তি বড় নয় আল্লাহ শক্তি বড় আল্লাহর পক্ষ থেকে পাঁচ রক্ত নামাজে মার্জেন চাইবার করে আওয়াজ লাগাই দিছি আল্লাহ আকবর অল্লাহু আকবর অল্লাহু আকবর অল্লাহু আকবর সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোন মাহবুদ নেই আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন যে আমল যে ইমান যে সৈয়দ নিয়ে আসছে এটার মধ্যেই আল্লাহ তালা কামিয়াবি রাখছেন এই কামিয়াবির দিকে ডাকতেছে মোহাম্মদ সাল্লাহ ইসলামের তরিকা সময় হয়ে গেছে নামাজের আসো নামাজের দিকে দোকানে বসে থাকি না চাকরিতে বসে থাকিও না খেতে থাকিও না ঘরের মধ্যে বসে থাকিও না তুমি নামাজের জন্য আসো আল্লাহর কাছ থেকে কামিয়াবি লয়ে যাও কামিয়াবি আল্লাহর খাজানায় কোথাও নাই কোথাও নাই বাজারে কোনো কিনতে পাওয়া যায় না কোনো গাছে ধরে না কোনো গাছে ধরে না কোন জমিনে কামিয়াবি ধরে কামিয়াবি কোনো জমিনের ভিতরে নাই কামিয়াবি সফলতা এক আল্লাহর হাতে আল্লাহর হুকুমকে যে পুরা করবে আল্লাহ তার জন্য বাধা করছে কামিয়াবি কাজে নামাজের দিকে আস আল্লাহ পাকের এলমকে হাসিল করো আল্লাহ পাকের ধ্যানকে দিলে মধ্যে জমাও এবং আল্লাহ চালা যে দিন দিচ্ছেন সে দিন মত তোমার জিন্দগির সব কাম করো কামাই রোজগার তোমার ঘরানা জিন্দগি তোমার আখলা চরিত্র সব জিনিস আল্লাহ চালার হুকুম মত বানাও এই দিন জিন্দগিতে মেহনত করে আনো তো তোমার দুনিয়ার জিন্দগি আল্লাহ পাকের খাজানা থেকে তোমার জরুরত পুরা হবে মৌচের পরে কবরে আল্লাহর খাজানা থেকে তোমার জরুরত পুরা হবে কেয়ামতের ময়দানে হাউসে কাউসের পানি আল্লাহ পাখের কুদরতে নসিব হবে এবং কেয়ামতের ময়দানে সায়া আল্লাহ চালার কুদরচে নসীব হবে কেয়ামতের ময়দানে সওয়ারি আল্লাহর কুদরতে নসীব হবে ম্যানে হাতে আমল্লামা আল্লাহ চালার কুদরতে নসীব হবে বিনা হিসাবে জান্ন আল্লাহর কুদছে নসিব হবে পুলছে রাত পার হওয়া আল্লাহ চারা কুদছে নসিব হবে জাননাছে সমস্ত নিয়ামত আল্লাহ চারা বলেন ফলা চাল আফসুন মা ওফি আলহমিন করছে আয়ুন আমার দুনিয়াতে যা আমল করছে তার বিনিময়ে আমি জান্নাতে। এমন সব নিয়ামত তৈরি করে রাখছি কোন চক্ষু কোন প্রাণী কোন মানুষ না জানেন এই জন্য মেরাম হত দুনিয়ার জিন্দগি আখিরাতের জিন্দগি বনবার রাস্তা হল ইমান আর আমল বানানি এটার জন্যই আল্লাহ রাস্তায় বের হওয়া নিজের সংসার থেকে নিজের কায় কারবার থেকে ব্যবসা বাণিজ্য থেকে আলাদা হয়ে মসজিদের পরিবেশে ফেরেস্তাদের সহপথে নিজের জিন্দিগির কিছু সময় কাটাই যাতে আমি ইমান হাসিল করতে পারি আমল ঠিক করতে পারি এদের জন্যই আল্লাহ রাস্তায় যাওয়ার দাবাত তৈরি আসেননি আপনারা ভাই ফেনের ইস্তেমা থেকে কত জামাত যাইব কত জামাত তৈরি হয়েছে যা বাকি আছে আজকে রাত্রে তৈরি করতে হইব কারণ আজকে তো আমাদের ইস্তেমার শেষ হয় এটার জন্য আপনারা তৈরি আসেন দেখি না এখন বয়ান শেষ হলে উঠে চলে যাবেন কে কে উঠবেন হাত উঠান দেখি কে কে উঠবেন হাত উঠান কেউ উঠব না মার্শাল্লাহ বহু ভালো মজমা সবে বসে থাকবে এখন একে অপারেশনে কথা বলে একজন আরেকজনকে তৈরি করে খাড়া করবে আচ্ছা বয়লা একটু বিনা কথায় খাওয়ান দেখি চিল্লা তিন চিল্লার জন্য কে কে তৈর আসেন পুরা মজমার মধ্যে আপনারা কি জমাতবন্দি হয়ে গেছেন নাকি যারা জমাতবন্দি হয়েছে তারা আর দ্বিতীয় ওবার খারা দেখানোর দরকার নাই যারা জমাতবন্দি হয়নি তারা খারাপ হ্যাঁ ভাই খারণ দেখি যারা সব নতুন কেউ না ভাই হ্যাঁ এই বিশাল মাজবার মধ্যে মাত্র দুইজন খারাইছে না তিনজন খারাইছে আরো খারাপ না ভাই এই ভাই আপনারা যে খাড়াইছেন আপনাদের পাশে কেউ বয়ে দিয়েছেন কি কেউ বসা কেউ হ্যাঁ আপনি না বলে ভাই আমি আরো দান দেখি ভাই তবে মজমার ভিতরেও দাঁড়ান মাসা আল্লাহ হিম্মত করেন আল্লাহ কবুল করে অনেক মানুষে খাড়াইছে কি আসলে দাঁড়াইছে না জন্য রাস্তায় যাওয়ার জন্য কে কে এটা অনেক মানুষ ওদিকে খাড়াইছে দেখা যায় এনারা সবাই আল্লাহ রাস্তায় আল্লাহ কবুল ফলমান আল্লাহ আলা যান মারে দিয়ে দেয় মাসা আর কেউ খাড়াইবে ভাই যারা খাড়াইছে ওনারা কোথায় বলেন না তস্কিরের সাথীরা বলেন কি তস্কিরের কামড়ে না ক্ষেত্রে জমাৎ বানাইব আপনি নেন যারা দাঁড়াইছেন খেতনা তস্কিরের সাথীরা ওনাদেরকে নিয়ে নেন জামাতে জুড়ে দেন ভাই আর একটুখানে একটুখানি ম্যানেজ করেন একজন আরেকজনকে একটু কথা বলে তৈরি করেন নিজের কামাই মনে করি এক শিল্লা নামাজ পড়বো জিগের করবো চেলাওয়াজ করবো আল্লাহ রাস্তায় চলবো এক এক কদমে স্বাস্থ্য দেখি এসবটা বরাবর নেকি আল্লাহ আমাকে দিব এই নিজের খামাই মনে করে খাওয়া করে মার্শাল্লাহ সাত লাখ টাকা নিজে কত মানুষ তৈরি হয়েছে আরে ভাই সাত লাখ নেকি লইছে কত মানুষ কে তৈরি আছে সাতশো নেকি লইছে কদমে কদমে কে নিতে চেয়ার আছে কদ কদমে কদমে সাতশো নেকি এই জন্য করেন আর এই জন্য তৈরি করেন নিজেও তেয়ার হয় ভাই আবাসে একটু কথা বলেন কথা করিসাবে সে আছে